উরওয়াহ রহমাতুল্লা আল্লাহী হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম যখন মৃত্যু রোগে আক্রান্ত তখন সহধর্মিনীদের ঘরে পালাক্রমে থাকতে লাগলেন আল্লা রসুল সাল্লাহ আল সাল্লাম আয়স রাজে আলাহু আল্লাহ এর ঘরে অবস্থানের ইচ্ছায় এ কথাটি বলতেন আগামীকাল আমি কার ঘরে থাকবো আগামীকাল আমি কার ঘরে থাকব আয়সর রাজে আলাহতু আলহ্হা বলেন আমার ঘরে অবস্থানের দিনই তিনি শান্তি লাভ করলেন